বাংলা মানবতা সমাধান সংখ্য দর্শক ভাই বোনদের শুভেচ্ছা মুবারক জানাচ্ছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আমরা এখন এই মুহূর্তে আলোচনা শুরু করবো সুরাত আলোচনা শুরু হবে আমরা আল্লাহ সুহান الرحمن তারপরে وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوْحٍ وَإِبْرَاهِيمَ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَ بُنَ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا غَلِيظًا স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম আমি ওয়াদা নিয়েছি আপনার থেকে আর ওয়াদা নিয়েছি নোহ থেকে নিসিব্রাহিম থেকে নিয়েসি মৌসা থেকে এবং মারিয়ামের ছেলে ইসা থেকে আর তাদের থেকে আমি মজবুত ওয়াদা নিয়েছিলাম মজবুত অঙ্গিকা আমি নিয়েছিলাম যাতে করে যারা সত্যবাদী তাদের সত্য সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা যায় আর যারা কাফের তাদের জন্য নিশ্চয় আল্লাহ তৃষ্ট করে রেখেছেন কঠিন আজাব সম্মানিত ভাই বোনেরা এখানে আল্লাহ শুধু মানুষের থেকে ওয়াদা নিয়েছেন তা না মানুষের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে যারা ভালো এবং সব মানুষের সেরা মানুষ যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ যারা আদম সন্তান তারা হলেন আম্বি আল হিমুসালাম তাদের থেকেও রবুল্লা আলমিন আল্লাহ তাজী ওয়াদা নিয়েছেন যে অঙ্গীকার আল্লাহ নিয়েছেন সেই অঙ্গীকার সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন বলা হয় এমন ধরনের অঙ্গীকার এমন ধরনের প্রমিস এমন ধরনের প্রতিশ্রুতি যেটাকে বিশ্বাস করা যায় যেটাকে কোনো সময় এটাকে ভঙ্গ করা হবে না এমন যেই অঙ্গীকার সেটাকে মূলত মিসাক বলা হয় আহাদও বলা হয় আহাদ অঙ্গীকার আর মিসাকটা হল আরো স্ট্রং যেটাকে কোন সময় আপনি আমি ভঙ্গ করব না কোন সময় আপনি আমি এদিক সেদিক করব না হোয়াট এভার ইউ এগ্রিড ওয়ান উইল বি পারফর্মিং আমরা যার উপরে আমরা রাজি হয়েছি খুশি হয়েছি সেটাকে আমরা করেই যাব। এমন যেটা সেটাকে বলা হয় মিসাক কিসের মিসাক আল্লাহ রবুল্লা আলমিন নবীদের থেকে নিলেন আর কার কথা এখানে বললেন অঙ্গীকার তো আল্লাহ মানুষের যেমন দায়িত্ব আমাদের অঙ্গীকারটাও সেরকম যেমন সুর আরাফের মধ্যে আল্লাহ সুহান করেছেন পৃষ্ঠ দেশ থেকে ব্যাক থেকে সৃষ্টি করলেন সব মানুষের রোহ কিয়ামত পর্যন্ত যারা আসবে মুসলিম নন মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান আর নিজেদেরকে নিজেদের ব্যাপারে সাক্ষী বানালেন সাক্ষী বানালেন ওয়াদলেন কি ওয়াদ আনিয়ে ফেললেন আলু কুম আল্লাহ যে আমাদের রব এই রবই আমার সব এই রব যে আল্লাহ এই ব্যাপারে আপনি আমি আলামুল আরওয়াহ, আর রুহের জগতে আমরা অঙ্গীকার করেছি রুহের জগতে আল্লাহাল ভালো করে আল্লাহ যেহেতু জানেন সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বারবার এটাকে হ্যামারিং করেছেন বারবার আল্লাহ এটা রিমাইন্ড করেছেন বারবার আল্লাহটা মনে করিয়ে দিয়েছেন আর বলেছেন এই মনে করো আমাদেরকে এটা হলো আমরা সব মানুষ হিসেবে এভরি ওয়ান কমন ওয়াদা কমন এবং কন্ট্রাক্ট আমরা সাইন করেছি যেমন মনে করেন আমরা যখন চাকরি বাকরি করি আমরা যখন কোন কিছুতে যাই আপনি টিচার হন অথবা আপনি ডক্টর হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি প্রফেশনাল হন আপনি সোশ্যাল ওয়ার্কার হন অথবা আপনি কোনো কোম্পানির আপনি ম্যানেজার হন সি হন অথবা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হোয়াট এভার ইউর রেসপন্সিবিলিটি ইউ সাইন এ কন্ট্রাক্ট ইউ বাই উইথ সার্টেন আপনাকে একটা সাইন করতে হয় যে চাকরি নামাতে আপনি সিগনেচার করলেন যে আমি এই আমার পোস্ট এত আমার বেতন এবং আমি এই এই এই এই কাজ করবো যদি এই কাজ আমি না করি তাহলে চাকরি থেকে আমাকে বাদ দেওয়া যাবে অথবা আমি কিছু আমাদেরকে আল্লাহ এরকম দিয়ে সিগনেচার নিয়ে ফেলেছেন এখন আমাদের যা দায়িত্ব আমাদের যা রেসপন্সিবিলিটি তার থেকে তো নবীদের দায়িত্বটা বেশি ঠিক না ভাই বোনেরা অবশ্যই বেশি কারণ নবীরা হলেন এই লিডারস হিউম্যানিটির লিডার্স অব দ্যানিটি আল্লাহ এভরিও যাতে করে আল্লাহ নিয়মে নবীরা মানুষের নেতৃত্ব দিবেন সেজন্য আল্লাহ হুয়াত আল্লাহ নবীদেরকে পাঠালেন এজন্য নবীদের দায়িত্বটা বড় দায়িত্ব যখন বড় হয় মাথা যদি বড় হয় মাথা ব্যথা বেশি হয় এজন্য দায়িত্ব যখন বড় হয় তখন তার রেসপনসিবিলিটিটাও বেশি হয় এবং তখন কি করতে হয় এবং তিনি ঠিক আছে এই বিষয়কে নিয়ে এসেছেন এবং নবীদের থেকে আল্লাহ সুবাহ কি তিনি ও আদা নিয়েছেন সেই প্রসঙ্গে আল্লাহ রবাহিন এখানে বলছেন রবুল্লা আলমিন এখানে সব নবীদের নাম উল্লেখ করে নাই তবে উল উল আজমিনসুল পাঁচজন নবীকে এক দুই তিন চার পাঁচজন নবীকে বলা হয় উলুল উল আজমিন পাঁচ জনের কথা বললেন মিনকা কোরআনের ভাষায় বলা হয় উলুল উল আজমে মিনার রসুল যারা অত্যন্ত তাদের হিম্মত সহকারে ধৈর্য সহকারে দায়িত্ব পালন করেছেন যাদের আলিয়া ছিল যাদের কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল এবং শক্তিও অনেক বেশি ছিল মনের বল অনেক বড় ছিল এই জন্য আল্লাহ রাহ আলমিনের একাতে বলেছেন তোমরা এইভাবে সবর করো যেমন ভাবে হিম্মালা নবিরা সবর করেছেন এই পাঁচজনই আল্লাহ সুহান এখানে উল্লেখ করলেন বাবীর উপরে কোরআন নাজিল মিনকা ফ্রম ইউ তোমার থেকে মারিয়াম বাবা অন্যদের তো সবাই বাবা থেকে তারা তৈরি হয়েছেন এই তাদের যদি বাবার নাম বলা নাও হয় কোনো কনফিউশন নাই কিন্তু স্পেসিফিকলি যেখানে প্রয়োজন যেখানে সেখানে আল্লাহ উল্লেখ করেছেন এবং বলেছেন এরপর আল্লাহ কি বলছেন আমি আল্লাহ তাদের থেকে খুব মজবুত ভেরি ভেরি স্ট্রং প্রমিস ...strong trade, strong contract, strong... ...that they take a word of Allah subhanahu wa ta'ala. What is the meaning? One day, Ibn Qasir rahmatullahi alayhi... ...to say, "...yakoolu ta'ala mughbiran... ...an ulil azmi al-khamsa... ...wa baqiyatil anbiya... ...annahu akhath alayhimu al-ahd wal-mithaqa... ...fii qamati dini ta'ala... ...wa iblaghi risalatihi..." তারা আল্লাহর দিনেরামত করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কে কায়ে করবে এবং আল্লাহর পক্ষ থেকে যে রেসা দেওয়া হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তারা পালন করবে আর তারা একজন সহযোগী হবে এবং সহযোগী হয়ে তারা আল্লাহর ইন্তসার ঘটাবে এবং একামতের দিনের দায়িত্ব পালন করবে আলোচনা অনেক লম্বা নবীরা একামতের দিনের দায়িত্ব নিয়ে আসলেন কেন আসলেন কিভাবে তারা দায়িত্ব পালন করলেন সম্পর্কে আপনাদের সঙ্গে আরো কথা হবে তবে এর একটা পরে দেখা হচ্ছে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে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 কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় আপন সম্প্রচার দুপুর দেড় টায় বাংলাদেশে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 السلام عليكم ورحمة الله وبركاته. Welcome back after the break. Breaker party. أبنا دركي شاكتو جاند. ابن كسر رحمة الله عليه. كتاب تكيامي أبنا دركي. أبنا دركي. قرآن تلاوت البركات. يقول تعالى مخبرا عن أولي العزم الخمسة وبقية الأنبياء أنه أخذ عليهم الأحد والميثاق في إقامة دين الله تعالى পাঠিয়েছেন এই পৃথিবীটাকে চেঞ্জ করার জন্য পরিবর্তন মানুষরা আল্লাহর গোলাম হয়ে যাবে যাতে করে মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে আনেন আর মানুষের দিকে পৃথিবীতে নিয়ে এসেছেন এবং প্রত্যেক নবীর সঙ্গে কিন্তু তাগুতের তাদের যুদ্ধ হয়েছে স্ট্রাগল হয়েছে এবং বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে শুধু দুইজন নবী এক্সেপশন একজন নবী হলেন আদম আলী হিসালাম কারণ দাউদ ইসালাম এর কিংড তিনি পেয়েছেন এই জন্য সুলাইমান আলিহাসালামকে সরাসরি বাতিলের বিরোধিতার মুখোমুখি হতে হয় নাই এই দুইজন নবী ছাড়া আপনি যার নামই বলবেন না কেন প্রত্যেক নবী স্ট্রাগল করেছেন প্রত্যেক নবী জুলুমের শিকার হয়েছে। প্রত্যেক নবী বিভিন্ন হয়েছে এবং নবীরা স্ট্রাগল করেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন বললে এমন কি অবস্থা এমন হয়েছে তারা বলেছেন আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ কাছে আছেন আর আল্লাহ জব সুন্দর করে দিয়েছেন আল্লাহ আল্লাহর সাহায্য খুবই নিকটে যখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে খুশি করার জন্য নবী এবং আরাকটা একটা জিনিস তোমরা খুব পছন্দ করো না পক্ষ থেকে সাহায্যীতে এই জন্য আসেন নাই যে নবীরা ভালো করে খাওয়া দাওয়া করবেন আর তারা মোটা শরীর বানাবেন লোকজন তাদেরকে সম্মান করবে তারা হাদিয়া তোহফা নিবেন আর এরপরে তারা কোনো সময় সংঘাতে জড়াবেন না সবার সঙ্গে সুসম্পর্ক রেখে দুনিয়া থেকে চলে যাবেন বিদায় নিয়ে যাবেন ইস দাস নট দা কেস বরং তাগুতি শক্তি যারা তাগুতের বিপক্ষে নিশ্চয় নবী এবং রসুল যুদ্ধ হবে তাদের সঙ্গে সংঘাত হবে কারণ রসুল হলেন হক এর পক্ষে হক এবং বাতিলের এই যে দ্বন্দ্ব এটা অনিবার্য অবধারিত এটা হবেই এজন্য হক যখন আসবে বাতিলকে চলে যেতে হবে কিন্তু বাতিল চলে যেতে চায় না বাতিল থেকে যেতে চায় এই জন্যই তো আর বাতিল থাকার জন্য আসে এটা হলো চলে যাওয়ার জন্য এসেছে মৌসা আলহ সালামের আগমন ঘটলো ফেরান কে চলে যেতে হলো ইব্রাহিমের আগমন ঘটলো নমরুদ কে পালিয়ে যেতে হলো কোন সময় হতে পারে না হাফ এবং বাতিল আগুন এবং পানি দুটো কোনো সময় এক জায়গায় থাকতে পারে না এই নবীরা আসলেন নবীদেরকে আল্লাহ সাহায্য করলেন এই সাহায্যের মধ্যে দিয়ে দিন বিজয়ী হলো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 যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে পতাকা বদ্ধ হচ্ছে পতাকা তলে তারা সমবেত হচ্ছে তাহলে তাহলে আপনি আল্লাহ সুহানি করুন আল্লাহ সুবাহ আল্লাহ কাজেই নবী এবং রসুলদের যেই দায়িত্ব নবী এবং রসুলদের যেই আমানত নবী এবং রসুলদের রেসপন্সিবিলিটি সেই সম্পর্কে আল্লাহ সুহান এখানে বলছেন চাইলে কথা কথা আবার সুরাত আল্লাহ রী ভাই বলেছেন দেখেন কোরআনের এক আয়াত আরাকের তফসির করে তফির বিল কোরআন আমরা এটাকে বলে থাকি এক্সপ্লেন কোরআন বাই দা কুরআন কোরআন এর এই যে আপনার জন্য আমি দিনের শরীয় প্রবর্তন করেছি আমি আপনার কাছে আমি ওহি করেছি আর ইব্রাহিম কে আমি রসুল কে বলা হলো এখানেও ঠিক ওই একই পাঁচজন কি ব্যাপারে ওয়াদা কি মিসক কি অঙ্গীকার তোমরা দিন কে কায়েম করো আর এই ব্যাপারে তোমরা একজন আর থেকে আলাদা হয়ে যেও না তোমাদের মধ্যে ডিসইউনিটি যেন না থাকে আজ আনফর্চুনেটলি মুসলিম উম্মার সব থেকে বড় ডিজিজ হলো সব থেকে বড় রোগ হলো সব থেকে বড় বেমার হলো আমরা আমাদের মধ্যে কোনো ঐক্য নাই আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই সব নবীদেরকে বলেছিলেন যে তোমরা একামতে দিনের কাজ করবে আর তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে কোন অবস্থাতেই তোমরা যেন এখানে একজন আর থেকে আলাদা হয়ে না যাও আজ আমরা ইসলামের মধ্যে উম্মতের মধ্যে কত দল হয়েছে কত মত হয়েছে কত পথ হয়েছে কত ইজম হয়েছে কত রকমের কত ফেরকা হয়েছে কতজন কত জায়গায় যার যার মতো তার তার কাজ করতে চায় এন্ড অব দ্য আমাদের বিজয় আসে না কাজেই আমরা আবার কিসের ভিত্তিতে আমরা এক হব। হবো মুহাম্মাদুর রসুল যে ব্যক্তি লাহাম্মুর মানে তার সঙ্গে ঐক্য হতে কোনো অসুবিধা নাই আল্লাহ সুবাহ হিন বিজয় দান করুন আসসালামুকম রহমতুল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরপির আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নই তাই আমি বেঁচে নেছি পেস্ট্রিকে একটি আন্তর জাতি খেতি শামপন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল অ্যাপটি টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেয়া যাবে হ্যাঁ সত্যি Jodie এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল 20 টিভি নাই কেননয়ে বলে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক आईन जि चार नीन शून्य शून्य शून्य आठ तीन शून्य तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टी आई सी एम कर আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজান আদমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারাকের আন্তরিক মুবারকবাদ